বারো মাসে হয় একটি বছর পোষ মাসের আছে ভিন্ন কদর কারো ঘরে এ মাসে সুখে রশি কেউ বায় আবার গায়ে দুঃখের গীত আর জ্ঞানীদের মুখে শুনিয়ে কথার জয় কারো সর্বনাশ যদি কেউ করে উল্লাস কারো পোষ মাস কারো সর্বনাশ কারো পশু মাস কারো সর্বনাশ আমরা শুধুনাশ কারো সর্বনাশ ক্ষমতা বা মামুখালু থাকলেই হয়ে যায় বড় বড় চাকরি আজকাল আঙুল ফুলে হয় দুদিনে কলা যাই জীবনের মহাকাশ মেধাবী যুবকের সুখ তো লিখয়ে যায় চাকরি তো নেই তাই জীবন বিশিয়ে যায় ফিরে এলে পরে বাবা মা বলে তার কেন এই বেঁচে থাকা মোরে হলাশ কারো পোষ মাস কারো সর্বনাশ কারো পোষ মাস কারো সর্বনাশ আমরা শুধু আমজনতা করি হাহুতা কারো পোশ মাছ কারো সর্বনাশ কারো পোষ মাছ সর্বনাশ সস্তা প্রেমে পড়ে কাঁদে না তো আজকেও খাঁটি মজনু হতে কেউ চায় না হবে এভাবেই গড়ে ওঠে ফ্যামেলি এ সমাজ মরে রোগেই বিলিস হাস সুখে তারপরও আমাদের হয় না কোলাচ কারো মাস কারো কারো পোষ মাস কারো সর্বনাশ আমরা শুধু আম জনতা করি হাহুতা কারো পোষ মাস কারো সর্বনাশ কারো পোষ মাস কারো সর্বনাশ কারো পোষ মাস কারো সর্বনাশ কারো পোষ মাস কারো সর্বনাশ